سَنُقْرِئُ عَلَيْكَ الْقُرْآنَ فَلَا تَسْأَلْ عَنْهُ أَجْرًا إِلَّا تَذْكِرَةً لِّمَن يَخْشَى تَنزِيلًا مِّمَّن خَلَقَ الْأَرْضَ وَالسَّمَاوَاتِ الْعُلَى الرَّحْمَنُ عَلَى الْعَرْشِ اسْتَوَى لَ م فيِي السَّمونتِ وَم فِي الأرض وَمَا بَِنَهُماَا وَمَا دَحتَ الثَّرَ وَيِ تَجَهَر بُِ قَونِ فَإِنَّهُ يَعللَ مُّرَّّ وَأَخْفى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 لَعَنَنِي آتِكُمْ مِنْهَا بِخَبَرٍ أَوْ أَجِدُ عَلَى النَّارِ هُدًا فَلَنَا آتَاهَا نُودِيَ يَا مُوسَى إِنِّي أَنَا رَبُّكَ فَخْلَعْ عَلَيْكَ إِن وإنك بالوادي المقدس طوا وأنا اخترتك فاستمع لما يوحى إنني أنا الله لا إله إلا أنا فاعبدني وأقم الصلاة لذكري إنني ফল মেনু বিহ الله রাত بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعینه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات عمالنا من يهده الله فلا مضل له ومن يذلله فلا هادية له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليماً كثيراً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 ওমত রৌন ফিল তসমীল খালাম এবং এই কোরআন করিম দিয়ে আর এই শেষ রসুলের ইসালাদ দিয়ে অসংখ্য আদম সন্তানকে আল্লাহ পাক হিদায়ত দান করেছেন আলহামদুলিল্লাহ জাল্লাপাকে আমাদেরকে দান করেছেন এই কোরআনে করিম করিম জন্য যেমন ছিল কল্যাণ সৌভাগ্য তেমন এই করিম প্রত্যেক মানুষের জন্য যদি তা গ্রহণ করি তা হচ্ছে সৌভাগ্যের কারণ কোরআনে করিম মানুষকে কষ্টে ফেলার জন্য আসেনি কোরআনে করিম মানুষকে ব্যর্থ পথে নিয়ে যাওয়ার জন্য আসেনি আয়াত রয়েছে মক্কি জীবনের যা নবী সালের উপর নজর হয়েছে মক্কার জীবনে হেজরতের পূর্বে এবং सम्पर् बर्णना रही है जो उमर अल्लाह तालहर इन सोरा जो गारधर करें कुफर अवस्थाएं तरह भगनीपति के बन के आर मारते मारते तार एक समय तरह सामने पेश करा हिल এই সুরায় তহা যা আমাদেরকে মারছেন না মেরে আমরা যা শুনেছি যা বিশ্বাস করেছি যার প্রতি মান নিয়েছি যেই বাণী মোহাম্মদ রসুল আমাদেরকে শোনাচ্ছেন যা আমাদের জীবনকে আলোকিত করেছে একটু শুনেন বন বললেন সেই সময় ওমার রাজি আল্লাহ তাল আনহর মনি আল্লাহ পাক এ কথা দিলেন যে শোনাই যাক आतो तार रा छाड़बेना तर्म एक शनि की बोल शनिमय के ईश्वर तहार प्रथम कैकटी आयात सुनाना द्रुत परिवर्तन अल्लाह पोलें वायन मुहम्मद मुहम्मद कथाएल्ला चल सहराम তার বোন কি তার ভগ্নীপতিকে ভয় লাগছিল যে অসৎ উদ্দেশ্যে বলছেন আছে খুন করার উদ্দেশ্য যাই হোক তাকে পৌঁছানো হইল কুমার ইসলাম কবুলের ঘটনা সেই হাদিস তারা প্রমাণিত রয়েছে বিস্তারিত যা এখানে বলার সময় নেই কারণ আমাদেরকে একটু তফসির টানতে হবে তো আপনারা ওটা জানেন এবং সেরাতের খিতাবাদিতে পড়ে নিতে পারবেন উমার রাজিয়াল্লাহ তাল ইসলাম কবুল করলেন করিম সাল্লিস্লামের কাছে সেই দিন থেকে খোলাখুলি ইসলাম প্রকাশ করা শুরু করলেন সাহাবাইকাররা তার পূর্ব পর্যন্ত গোপনে লুকিয়ে লুকিয়ে ইসলামের দাওয়াত দেওয়া হইত গোপনে নামাজ পড়া হইত যদি ফরজ নামাজ ফরজ না হইল ইসলাম উমার রাজিয়াল ইসলামের সময় নামাজ ফরজ হয়নি পাঁচত্য সকাল সন্ধ্যার নামাজ ছিল যেমন অন্য অন্য আয়াতে রয়েছে সকাল সন্ধ্যা আল্লাহ করো সকাল সন্ধ্যা আল্লাহগার করো এই আয়াতের বাস্তবায় বাদবন্দী করতেন এই সুরায়ত সুরায় নাজ হওয়ার সম্পর্কে সানেজুল স্বরূপ যা তসিরে বর্ণনা করা হয়েছে যে মুশ্রিকরা তকদির খারাপ হইত না লম্বা আনসার আল্লাহ কোরআন আর রসুল সাল্লাম যখন আল্লাহ ফখরুল আলম কোরআন করিম রসুল মহম্মদালাম নাজল করলেন এই কোরআন নাজিল করে তার ভাগ্যটা খারাপ করে দেওয়া হয়েছে তার ভবিষ্যৎ অন্ধকার করে দেওয়া হয়েছে बड़ई से विपदे पड़े लास्का अर्थ है प्रसिद्ध अर्थ हम बदनसीब हवा क्षत भागा हवा भाग्य खराब हवा इर अर्थ विपरीत और साए मान भाग्यवान हवा सौभाग्य যারা হবে যাদের দুর্ভাগ্য তারা জাহান্না নার তারা জাহান্নাবি যাবে তো এই মুশেকদের এই সব সমালোচনার পরিপ্রেক্ষিতে আল্লাহ করে মূসা আলী সালামের বিস্তারিত সিরা জীবনী পেশ করে কোরআন করিম হিসাবে বলতে বিস্তারিত জীবনী কোরআন এত বিস্তারিত আলোচনা উল্লেখ করা হয়েছে তার কথা এই সুরায় তোহাই আর সুরায় কাসাসে যেন সুরে কাসাস পর্যন্ত আমরা তফসিল দশপাড়া পৌঁছে এসেছি দিক থেকে সুরায়নকুত পর্যন্ত হয়ে গেছে তারপরে কাসাস সুরায় তোহার تفسر شیش ہوا تفصیل موسل ہو گا سامنے اسپشٹر آیا نازل کرلین তার ভ্রান্ত ধারণা মোহন আল্লাহ সাদ করেছেন তহা মা আনজালনা আলাই কালকোর আন আলী তস্কা তহা তুটুপ অক্ষর এগুলিকে বলা হয় বিচ্ছিন্ন অক্ষর হুরুফে মোকাত্তাত বিশেষ উদ্দেশ্য রয়েছে এই সম্পর্কে অনেকবারই আমাদের আলোচনা করা হয়েছে ওই সব সুরা শুরুতে যে এইগুলিতে আলিফুল্লাহ আমিম এসছে রা অথবা এই রকম হামিম অনেকবারই আলোচনা করা হয়েছে মুশ্রিকদেরকে এতে চ্যালেঞ্জ অবশ্যই করা হয়েছে এটা সবচেয়ে বলিষ্ঠ কথা এই মর্মে যতগুলি কথা বলা হয়েছে অনেকগুলি বেদাটি কথা বলা হয়েছে যেমন তহা নবীর নাম শুনেছেন না দেশি কথা নবীর একটা নাম হচ্ছে আমাদের সে বিদাতি কিতাব গুলিতে আল্লাহ নিয়ানব্বইটা নামের সাথে নবীনটা নাম উল্লেখ আছে দেখেছেন কি সব কিছু নাম প্রমাণিত আর বাকি তার মধ্যে তহা ইয়াসিন এগুলি নবীর নাম একেবারে মিথ্যা কথা আর ভুল কথা তহা মা আলী কাল কর হে নবী মোহাম্মদ একটি তফসির আর সাকে আসকার দ্বিতীয় অর্থ তফসির কার্গন করেছেন এখানে বিশেষ করে কোন কোন তফসির আর সে অর্থ বহন করে এই শব্দটি সেটা হচ্ছে কষ্টে পড়া কেউ কষ্টে পড়েছে যেটাকে আরবিতে তাপ ক্লান্তি হম আনা কষ্ট ক্লেশ এসব ক্ষেত্রেও এই শব্দটি ব্যবহার হয়ে থাকে তাহলে অর্থ হবে যে হে না তোমার উপর আমি কোরআন নাজেল করিনি এই জন্য যে তুমি কষ্টে পড়বে তোমাকে কষ্টে ফেলার উদ্দেশ্যে কোরআন নাজেল করিনি তোমাকে বিপদে ফেলার উদ্দেশ্যে কোরআন নাজেল করিনি যে তোমার জীবনটা অন্ধকার করে দিলাম বিপদে ফেলে দিলাম खराब मंत्य करत शत्रुता शत्रुता जाए ना नबी करिम सलमेर शत्रुता भलोक তারা যে ইমান নিয়ে না এই লোকগুলি এই অবস্থায় মারা গেলে চিরকালের জন্য এমনকি সবকিছুর জন্য রহমত করু না তো এই রহমত মানুষ কি করে এটা বরদাস্ত করতে পারেন মানসিক দিক থেকে যে এই লোকগুলি জাহান নামে চলে যাবে এই লোকগুলি আগুনে জ্বলবে এই লোকগুলির জন্য আল্লাহ পাকের মহাশাস্তি আলবেন এই বিষয়টি তার মধ্যে আয়াতের তো শির বলা হয়েছে হেনি তোমার প্রতি কোরআন এই জন্য নাজেল করিনি যে তুমি কষ্টে পড়ে যাবে কেন এত মনকে কষ্ট দিচ্ছ মানসিক দিক থেকে এত কেন পীড়িত তুমি এই নিয়ে আসুক আর না আসুক কলিল যার ইচ্ছা হবে মানুক অমান শাহি এক ফোর আর যার ইচ্ছা হবে না মানুক তোমার তাতে কি আছে এইরকম গাফের যারা অস্বীকারী মানবে না তাদের জন্য আমি জাহান্নাম তৈরি করে রেখেছি তো আল্লাহরুল আলমিন তাহলে এই কথাটি বলতে চেয়েছেন এই বিষয়ে হয়েছে মনে হচ্ছে যে তুমি নিজেকে সর্বনাশ করে ফেলবে নিজে তুমি মনে হচ্ছে যে প্রাণটা হারিয়ে দেবে তুমি চিন্তা করতে করতে মন হয় শেষ হয়ে যাবে এরা জাননাতে রাস্তা ধরল ধরল না তোমার তাতে কি হয় লাল্ক ইনু হাদিস যদি এই বাণীর প্রতি এই হাদিসের প্রতি এই আল্লাহর কালামের প্রতি ইমান না তাহলে তাতে তুমি নিজেকে ধ্বংস করে ফেলবে আসাফা আক্ষেপ করে এত আক্ষেপ কেন তোমার এত আক্ষেপ করার কিছু নেই আল্লাহ আল্লাহ এখনো তারা মমিন হয় না ইমান বিশ্বাস করে না নিজেকে ধ্বংস করে ফেলবে তুমি না পরেশান হওয়ার কিছু নেই আল্লাহাক রব্বুল্লা আলমের ইচ্ছা যে আল্লাহাক तौफिक देव का चाहिए, चाहिए।, चाहिए।, चाहिए। दुनिया आखिरतर सुख चाहिए नियत अंतर सतता एर चेष्ट सचे जार मेहनत प्रयास তাকে আল্লাহ ফাকরাব বলে আলমিন তো ফিক দেবেন সে পথে চালাবেন এই জন্য যারা শির বেদাত করে ইসলামের নামে মুসলিম বিভিন্ন দল উপদলের তাদের কিছু গোঁড়ারা রয়েছে আল্লাহ কখনো হেদায়ত করবেন না গোড়া যারা আল্লাহ হেদায়ত করবেন না কারণ আগে থেকে গোড়ামিনে আছে যে আমরা যেটা করছি যে আকিরা বিশ্বাসে আছি কবর মাজার পূজা করলেও সেটা হক সুফি মানব রচিত সুফি ইজম হইলেও সেটা হক হ্যাঁ সেগুলি হক আর বাকি বাতিল এই গোড়াদেরকে হেদায়ত করে না তবে যারা অন্তর খুলি আল্লাহর বাণী কোরআন কেরিম পড়বো তার অর্থ বুঝবো হাদিস পড়বো বোখারি থেকে শুরু করব। বোখারি মুসলিম এ হাদিস নিজের জীবন ওইভাবে আল্লাহ কোরআনে কারিমে আল্লাপা ঘোষণা করছেন যে হে নবী তুমি বলে দা যে আমি আল্লাহর খাজান আল্লাহর ভান্ডারের মালিক নাই আর অলিয়াউলিয়া সব দিতে পারে কাউকে ছেলে দিতে পারে কারো লোক ভালো করতে পারে আর চাদর চড়িয়ে দিলে একবারে সব উন্নতি হয়ে যায় এসব কোথায় বলে যে আস্থানা মাজারে পাওয়া যায় কোথাকার ইসলাম তাহলে বোঝা গেল এইভাবে আমি এক একটি করে রোগের যে মুসলিম সমাজে শির বিদাত আর কুসংস্কার রয়েছে ইসলামের নামে যেগুলি হচ্ছে সেগুলি সম্পর্ক বিশেষ করে ওই রকমে যারা ইসলামের ফরজ আদায় করায় ঘাটতির নামাজ আধা নামাজি ফরজ আদায় করে না হারামকাবিরা গোনা করে অন্তরে যদি সততা থাকে আর গোনা থেকে বাঁচবো চেষ্টা থাকে তা আল্লাহ তাও দেবেন একজন হারাম রেজিক ছাড়তেই চায় না কি করে বাধ্য হয়ে গেছে পুরাণে আল্লাহ আল্লাহাকে নাজিল করেছেন ভাগ্যবান করার জন্য নবী করিম সাল্লামকে এবং তার মোদকে মানুষ তার যারা অনসরণ করে তাদেরকে যারা যারা আল্লাপাক্ষতিগ্রস্ত হবে তাদের ক্ষতি আরো বৃদ্ধি পাবে তবে এই কোরআনে কারিমে উপদেশ রয়েছে ওই সব ব্যক্তির জন্য যারা ভয় করে আকশা তাহলে যারা ভয় করবে যে না আমাকে সোজাপথে চলতে হবে সোজা জীবন গড়তে হবে ভালো জীবন মানুষের মতো জীবন গড়তে হবে আর উত্তম আদর্শ ছাড়া উত্তম আদর্শ কোথাও নেই এই বিষয়গুলি আজকাল পশ্চিমারা অনেকেই চর্চা করছে স্টাডি করছে বুঝছে আর শিখে জেনে শুনে ইসলাম গ্রহণ করছে আলহামদুলিল্লাহ थीपंथी पढ़ाशना पढ़ाशुना हाल हकी जेने सत्य मिथ्या कर गत सप्ताह टीफोन आसल फुरफुरार नाती ফুরফুরা পীর যে গোটা দুই বাংলার অসংখ্য মানুষকে বিভ্রান্তির পথে নিয়ে গেছে এই পীরের তরিকথ এই ফুরফুরার নাতিস আকিদা গ্রহণ করেছে আমার সাথে মক্কায় যখন ছিলাম এই সওয়ালেদের কয়েকদিন পরে টেলিফোনে কথা বলেছে আর এখনো কথা বলেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সিদ্ধি বংশ না লিখে না তারা এই পাবনার লোকরা জান পাবনাতে তাদের খানকা আছে ঠিক না বাংলাদেশেও খানকা আর ভারতের হুগলিতে খানকা আর খানকা सलाफे सलेह अन पथ सलाफि पथ हक पथ तर नई जरा अंध कर अंधर पथ चक्षा लोक देर पथ हम कुरानी रसुल्ला के कुर हदीस रास्त হয়েছে। সেই সত্তার পক্ষ থেকে মিম্মান সেই সত্তা সেই জাতি পাকের পক্ষ থেকে খালাকাল আরদা যিনি পৃথিবীকে সৃষ্টি করেছেন জমিন সৃষ্টি করেছেন আর ও আকাশ সমূহকে সৃষ্টি করেছেন রহমান রহমান দয়াবান যিনি আরোসের উপর সমুন্নত যিনি আরো সেত আরস কোন দিকে আরস ওপর দিকে তাহলে আল্লাহ কোন দিকে সর্বত্রা আর যারা নিজেদের হানাফি বলে পরিচয় দিত হ্যাঁ তাদের কিতাবে রয়েছে ইমাম তাহাউ এবং তার ভাষ্য ইবনা আবিলফি কিতাব আবার টেবিল আছে আর সময় সুযোগে এনে শোনাবো যে আল্লাহবা সে এই আগে প্রধানমন্ত্রী ছিল এখন প্রধানমন্ত্রী হয়েছে মানুষের ক্ষেত্রে দুনিয়ার শাসকের ক্ষেত্রে ব্যবহার হয় কিন্তু বললো আল্লাহ পাকে আর মানে আল্লাহ পাকে ক্ষমতা আল্লাহ ক্ষমতায় এসছেন তার মানে কি এর আগে আল্লাহ ছিল না অক্ষম ছিলেন আল্লাহাকাল কাছে আসমান জমিন আল্লাহাক ছয় দিনে সৃষ্টি করলেন তারপরে মানে তারপরে আল্লাহাক আরসের উপর সমুন্নত হলেন। এটা হচ্ছে সেই আর অনুবাদ আর ওরা বলছে না তারপরে ক্ষমতা পেলেন তার মানে আসমনজমিন সৃষ্টি করার আগে আল্লাহ ক্ষমতায় ছিলেন না যেমন দুনিয়ার শাসকরা ক্ষমতায় থাকে না তারপরে কেউ ইলেকশনে পেয়ে থাকে আর কিছু হয়ে থাকে তাই না কতগুলো কুহুরি কথা এই জন্য এম আবহানী কথা ইনশা আল্লাহ তালা ওই কিতাব থেকে পড়ে শোনাবো শুক্রবারে এসা পরে এই শা আল্লাহ তালসাও নেওয়া খুব কাছাকাছি সময় আপনাদেরকে আহ শোনাবোশা যার্থী এমা আবাহী মহমতোল্লাহ গুমরা বলেনি বলে কেউ যদি আল্লাহর আরো যদি আল্লাহর আরো আছে কিন্তু বলে তাহলে কে বলছেন এটা এমা আবু হানি মহমতো বলছেন পাতা থেকে পাতা নম্বর শুধু না পুড়ে শোনাবো ইনশা আল্লাহতাল সব ভাইদের সময় আছে আজকে রাত্রে শুনবেন না আগামী সপ্তাহে গত সপ্তাহে একটু আদা করেছিলেন বাকি কিছু তারা কিন্তু প্রয়োজন নাই মনে হয় তারা গত সপ্তাহে যে আলোচনা হয়েছে যথেষ্ট এই বিষয়টা শোনাব এমাম আবু হানিফা রহমতুল্লাহ তারপরেও হানাফি আবার আরস আর যদি আরশ মানেন তো বলবেন যে না আল্লাহ কোথায় না বলা যাবে না যে আল্লাহর দিক কোনো বলা যাবে না যে কোন দিকে দিকে বলা যাবে না হ্যাঁ আর সারি মাতরিদি ভ্রান্ত মতবাদ হচ্ছে আর বিদাতিদের তরিকা হচ্ছে আমাদের দেশীয় বিদাতিদের আলম সমাজের এটা যে না অস্বীকার করে দাও আচ্ছা গেল এটা না নাই সে যেন অস্বীকার করলেন আর তারপরে জেহাদ দিক অস্বীকার আল্লাহ না শেখ ফাঁকাত আমি তো গুমরা বললাম অনেক সময় হুকুম আমরা হালকা করে বললি কারণ ছোট মুখে অত বড় কথা নাই আর এমা বাবাহি মহতুল্লাহ বড় মুখে বড় কথা ইনশা আল্লাহ তালা শুনিয়ে দেবো তাহলে আল্লাহ আল্লাহাক আলীন কোথায় এ প্রশ্ন করা যাবে না যাবে না বিদা কাছে করা যাবে না বিদা কাছে করা যাবে না স্বয়ং প্রশ্ন করছেন সেই কারা দিস আইন আল্লাহ হ্যাঁ একটি মেয়েকে স্বাধীন করবে মালিক হ্যাঁ কে তো দাস দাসী তো আইন আল্লাহ কোথায় নবী জিজ্ঞেস করছেন আর এই গুমরা বলছেন জবাব জবাব যদি এদের মতো মুসলিম হয়নি মমিন হয়নি নবী কি বলছেন নবীর জবাবে কি বলছে মেয়েটি বলছে আকাশের ওপরে ফি আলার অর্থ হয় আসমান সমূহে আর জমিনে যা কিছু রয়েছে সবকিছুই তাঁর লেহু তাঁর কার আল্লাহ সবকিছুর মালিক আল্লাহ অমাবনা হা কিছু এই দুই এর মাঝে রয়েছে বলেছেন ওয়াইমতা জাহার বিল কৌল হে মানুষ তুমি যদি কোনো কথা প্রকাশ করো প্রকাশ্যে বলা কোনো কথা আপনি উচ্চারণ করে বলেন প্রকাশ্যে বলেন সেটা তো আল্লাহ জানেন জানেন গোপন থেকে গোপন তর কোন কথা কোনো কাজ এটা হলো গোপনে হলো আর এটা খুব গোপনে হইলো মাটির তলায় একেবারে আন্ডারগ্রাউন্ড জমিনে নাই কোনো বাড়িতেই নাই मरुभूम क्यों कौन देखते पाने तलफा आवाज प्रकाश्य हम सराशी बोझा जा सर वा उचाइते गोपन जे गोपन हो जा ना क्यों विषय अथबा कथा अल्लाह फकरबुल आलमी एट সির মানে গোপন আর ও আফফা মানে গোপন থেকে গোপন যেসব গোপন রাখে আল্লাহ থেকে যা গোপন রেখেছেন সেটাও আল্লাহ পাক জানেন মানুষ জানে না তার মানে আখফার তফসির তাহলে লুকাইত তকদির ভাগ্য ভাগ্যের বক্স আছে আল্লাহ পাকের কাছে বাক্স আছে इत्यादि इत्यादि बुजा सबको लिखा सब किसी लिखा क्यों कल दू मिनट पर হ্যাঁ দশ সেকেন্ড পরে কি হবে কেউ জানেন না রেখেছেন তাও তিনি জানেন আর তোমরা অন্যায় করে যাচ্ছ আল্লাহ আল্লাপাক জানেন তাহলে এখানে আকফা বলে তকদীর কে বোঝানো হয়েছে যে আল্লাহ গোপনে রেখেছেন আল্লাহ এলাহ ইল্লাহু আল্লাহ তো সেই সত্তা যিনি ছাড়া কেউ সত্য মাবুত নেই এটাই হচ্ছে বান্দার ওপর প্রথম ফরজ সেটা হচ্ছে মুসলিমও বাগের বিধান মেনে চলে না আল্লাহ চাল অন্যের সামনে শেষদা করে কবর মাজারে শেষদা করে পীরকে শেষ করে জীবিত মেরিত হ্যাঁ মনে করে যে তাদের কাছ থেকে কিছু পাওয়া যায় উলিয়া আউলিয়ারা দিতে পারে তারা মন্ত্র তো পড়ে লাইল্লাহ কিন্তু তার বাস্তবায়ন করে না আর লাহ ইহ নাজ বাস্তবায়নের জন্য জীবনের সার্বিক ক্ষেত্রে আল্লাহ আল্লাহ সেই সত্তা ইহু তিনি ছাড়া কেউ আর সত্য মাবুদ নেই ইলাহ মাবুদ আর মাবুদ যেহেতু বাতিল মাবুদ অনেক রয়েছে হক মাবুদ একমাত্র এক ও একক আল্লাহ সেই জন্য কান আল্লাহ আল্লাহ ছিলেন কি ছিলেন অসম্পূর্ণ গফুরান খবর আলিমুন বাক্য বাক্যপূর্ণ হইল হ্যাঁ কোন হক সত্য নেই যদি মুজুদুন ওরা বলবেন মুজুদ আল্লাহ ছাড়া কেউ নেই আল্লা ছাড়া কেউ মাহুদ নেই আল্লাহ ছাড়া তো কিন্তু বাতিল এগুলি তো এই জন্য লাইনা খবর হচ্ছে এখানে বাহার ফেজার হাক নজরুল অথবা হাক বলে ইল্লাহু তিনি ছাড়া আর কেউ সত্য মাবুদ নেই लाहुल आसमाल नाम कि आल्ला नाम सूंदर नाम आप नाम प्रत्येक नाम क्या बाछाई कर निजे ना मानुषर नाम क्या बाछाई कर বাছাই করে অথবা দাদা দাদি নানা নানি যারা আছে আশেপাশে তারাই বাছাই করে এখন একজন আলম আছে তার কাছ থেকে নিলাম জিজ্ঞেস মানুষ বাছাই করে রব্বুল আলমের নাম কেউ বাছাই করেছে তাহলে সুন্দর হবে হ্যাঁ আল্লাহ সহ নিজে তো আল্লাহ রব আলমের নাম যদি আল্লাহ করে থাকেন তো আল্লা সেই সব নাম গুলি পুরানি করিমে হবে আর না হয় আসালামের হাদিস হবে আর আপনি বলবেন খুদা এদা কোন হাদিস খুদা আছে খুদা ছাড়া আল্লাহ যান আর কোথায় বললেন আপনি গড কোথায় বলেন আপনি হ্যাঁ ভগবান কোথায় বলেন আপনি আল্লাহ রহমান রহিম ইত্যাদি যেসব নাম রয়েছে জানানো হয়নি আল্লাহ যেই নাম তুমি এলমে গাইবে অদৃশ্য রেখে দিয়েছো জানাওনি তাহলে আল্লাহ জানালেন না আর কি করে জানলেন আপনি কোন বন্ধাকে আল্লাহ জানিয়েছেন খোদা নাম আর তমুক নাম সুতরাং করে উর্দু ভাষী এক সেই লোকের রয়েছে বাঙালি যারা বিদ্যার্থী ওই টানা হেঁচরা করে বলছে এই খোদাটা আল্লাহ নিরানব্বইটা অর্থ হবে বলে কোনটার অর্থ খোদা খুধা মানে যে আগিয়া নিজেই চলে এসছেন সঙ্গে নিজেই আল্লা কোনটা জবা মুহ খাফেজান আর বাঙালি উর্দু ভাষী ভারত মহাদেশের লোকেরা আচ্ছা খুদা হাফেজ খাইফে আল্লাহ খৈরুল হাফেজ বৃত্তান্ত এসেছে হাদিস মানে কথা মুসা আলি সালামের ঘটনা তোমার কাছে কি পৌঁছেছে আর কিভাবে পৌঁছবে ওই আগে। ওহি না হইলে নবী মোহাম্মদ কি করে জানবেন তুমি কি জানো জানো না পরে মিশর থেকে ভুল করে একটা ঘুষি দিতে যখন একটা লোক মরে গেল ফেরাউনের বংশের তখন সেখান থেকে পালায়ন করলেন চলে গেলেন দীর্ঘ সাত দিন যেমন তার বলছেন হেঁটে মাদিয়ান পৌঁছিলেন মাদিয়ান পৌঁছে সেখানে দেখলেন সোহেব আলী ইসলাম এক বর্ণনা মোতাবেক তিনি নবী অথবা অন্য কোন সোহেব আর একটি বক্তব্য যেটা আমাদের দেশের কিন্তু কিনা রয়েছে। তিনি যে অন্য কোন সোহেবের কাছে পৌঁছেছিলেন আহ তার মেয়েরা যে ঘটনা কাছ আসা আসবি ঘটনা বলবো না আহ জন্য তারপরে ওই মেয়ে দুই মেয়ের এক মেয়ের সাথে বিবাহ হইলো আর মহারানা স্বরূপ কি করলেন হ্যাঁ आठ अथवा दस पेश करो मेयर बाबा दस ही दस पुरा कर दस बचर कर चर बकरी चरा छागल चलिए बीबी साफर शुरू कर मेर फिर जाए যায় মায়ের কাছে মাতৃভূমিতে ফিরে যায় মায়ের কাছে স্ত্রীকে নিয়ে যাচ্ছে ওইখান থেকে আল্লাপাকে এখানে বর্ণনা শুরু করেছেন এর দ্বারা বোঝা গেল যে কোনো মানুষ বিবাহ করার পরে তার অধিকার রয়েছে যখন বিবাহ করে নেবে স্ত্রীকে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারে মেয়ের বাবা যদি বলে না আমি তো বিদেশে পাঠাবার জন্য বিয়ে দি এখানে রাখতে হবে আমার একটা মেয়ে আমি ঘরেই রাখব কাছে গ্রামে রাখব আমি বিয়ে দিলাম তোমাকে সৌদি আরব নিয়ে যাওয়ার জন্য যদি বল কি করবেন আচ্ছা দেখো মোসা আল ইসলাম নিয়ে গেলেন ভাই আমিও নিয়ে যাব হ্যাঁ তবে আগে যদি শর্ত করে আল মুসলিম আলা রয়েছে মুসলিম যে কন্ডিশন করবে শর্তকেও শর্ত পুরা করতে হবে আগে বিবাহ বন্ধন যখন হচ্ছে তখন শর্তকে দেখো আমার একটা মেয়ে অথবা আমারে দুটা তিনটে চারটে হোক কিন্তু আমি দূরে বাড়াবো না সুতরাং বিদেশে তুমি তো ইউরোপে চাকরি করো ইউরোপে যাবে যখন আমার মেয়ে পড়াবো না ইউরোপ আমার মেয়েকে আমার এই গ্রামে থাকবে অথবা আমার বাড়িতে থাকবে ঘর জামাই হয়ে থাকতে শর্ত করে শর্ত করে বিয়ে করেছেন সুন্দরী আছে বেশ পড়াশোনা বিয়েটা তারপর পরে আর কি হ্যাঁ না চলবে শর্ত করেছেন যে ঘর জামাই হয়ে থাকবো না ওখানেই থাকবে যেমন শর্ত করবেন শর্ত করেছেন যে হ্যাঁ আমি এরপরে আর বিবাহ করব না সৌদি আরবে যে বিবাহ সাথে অনেকগুলি বিবাহ মেয়েরা বা মেয়ের বাবা শর্ত করে না নেয় যেহেতু এখানে অনেক বিবাহ বেশি আছে একাধিক বিবাহ করা অহরহক এত অনেক সময় হয়তো অনেকে হক নষ্ট করে যে আল্লাহ পরকাল ভয় করে না হ্যাঁ শর্ত করে না যদি যে না আমার মেয়ের পরে আর কোন বিবাহ করতে পারবে না যদি আমার মেয়ে বেঁচে আছে তো যাইজ আছে এটা যদি শর্ত করে নেয় শর্ত পুরা করতে হবে আর শর্ত যদি না করে থাকে পরবর্তীকালে বিবাহ করতে চাইছে যে কোন কারণে হোক না কেন কারণ দর্শানো যে বিয়ে করা তার অধিকার আছে না না না বিয়ে করতে দেবো না তাহলে আমার মেয়েকে ছাড়িয়ে নে पुरुष निजे क्षमता है ना से टा पैसा नहीं आस द्वलो बस खाब कपुरुष एक बारे তারপরে শুরু হলো একান্ন টাকা করবে না আবার একান্ন টাকা নগদ বাকিটা বাকি তারপরে শুরু হইলো একশো এক টাকা নগদ বাকিটা বাকি এসব চলে না দেশে এত এক টাকা শেষখানে একটা টাকা এটা হলো নগদ আর বাকিটা বাকি বাজারকাজ্লা ইসলামের আদর্শ বাকি দিবি করেছেন জায়েজ করার কথা আলাদা ছাড়েন কিন্তু একটা বিবাহ দিয়েছেন বাকিতে যে ঠিক আছে এক লাখ টাকা দেরাহ মোহর হইলো পঞ্চাশ আদায় করে দাও পঞ্চাশ বাকি এরকম একটা দেখান যাই হোক সুতরাং সুন্নতের দিকে ফিরে আসবেন বিবাহের সুন্নত বিদাত অনেক পুরাতন আমার আলোচনা আছে আর বিবাহ নবীগুন অর্থ মুসলিম হইতে পারবেন আল্লাহ পাকের স্বাদ করেছেন ইজরা আনা যখন রাস্তায় যখন ফিরে আসছেন শ্বশুর বাড়ি থেকে এখন মায়ের বাড়ি যাচ্ছেন স্ত্রীকে সাথে নিয়ে হয়তো বাচ্চা হয়ে গেছে অথবা সেই সময় হবে হচ্ছে একটা পরিবার মানে স্বামী স্ত্রী ছেলে মেয়ে আর বাড়িতে যদি একটা খাদেম খাদেমা থাকে কাজের মেয়ে কাজের ছেলে থাকে তো সেটাও পরিবারের অন্তর্ভুক্ত বলা যায় ফাঁকা আহলেহি নিজ পরিবারকে বললেন ওমকুসু তোমরা থামো এখানে थबागर गिक निर्देश पासा पा कि রাতের অন্ধকারে আছে না পথ সেই যুগে না এরকম রোড রাস্তা আর না কোনো জর্ডন যাবে এইদিকে বাহারায় দেওয়ার পর হারিয়ে গিয়ে কোথা থেকে কোথায় চলে যাচ্ছেন যাবেন বাহারেন বিরিজ আর ধরে নেশেন আজিজিয়ার জন্য এত লোকেশন থাকা সত্ত্বেও হ্যাঁ এত সুন্দর রাস্তা থাকা সত্ত্বেও তো রাতে কি যে অবস্থা ছিল কোন রাস্তা চিনি না এত দূরের পথ ছেলে মেয়েদেরকে নিয়ে প্রথম কথা খুব শীত ছিল তার খুব ঠান্ডা ছিল লেগেছে আগুনের প্রয়োজন রাস্তাও বুঝতে পারি না কোন দিকে যাচ্ছি উল্টো দিকে যাচ্ছি না সোজা দিকে যাচ্ছি কোন দিকে কিছু বুঝতে পারছি না আগুনের প্রয়োজন নিজেকে শেখতে হবে বাচ্চা নতুন বাচ্চা ঠান্ডা লাগলে অসুবিধা আছে ওকেও শেখতে হবে তার মানে মানুষ প্রাচীন যুগে কোথাও আগুন যদি আলো দেখতো না কোন লোক আছে তাহলে যাই একটু এগিয়ে যাবে দিকে যাই হয়তো ওখানে গিয়ে জিজ্ঞেস করবো যে মেশরের রাস্তা কোন দিকে ফালাম্মা আতাহা। যখন ওখানে এসে পৌঁছিল নু দিয়ে তখন তাকে ডাক দেওয়া হইলো কে ডাক দিলেন আল্লাহ নিঃসন্দেহ আমি তোমার খুলে ফেলো ইন্নাকল বিলওয়াদিল মোকাদ্দেশে তুয়া। নিশ্চয় তুমি পবিত্র উপত্যকায় এসছো যার নাম হচ্ছে তুয়া তোয়া নামক পবিত্র উপত্যকায় পৌঁছিয়েছ বা এসেছ সুতরাং এখানে তুমি তোমার জুতা খুলে ফেলো আল্লাহ ফাকরবুল আলমের ডাক দিলেন এখানে শুধু বলেন আল্লাহ ডাক দিলেন কোথা থেকে ডাকটা আসলো এই কথা উল্লেখ নেই সোরে একা শাসে রয়েছে মিনা মোবারক বরকম গাছ থেকে একটা আওয়াজ আসলো আল্লাহ ফাকরবুল ডাক দিয়ে বললেন আল্লাহ এখানে ইন্দন আমি আল্লাহ আমি রব জুতা খুলতে কেন বলা হইলো একদল বলছে জুতা খুলতে এই জন্য বলা হয়েছিল সেটা গাধার দিয়ে তৈরি ছিল কিন্তু কেন একে বিলাদ মু তুমি পবিত্র ভূমিতে পবিত্র উপত্যকায় এসেছ ওয়াদি বলা হয় দুই পাহাড়ের মাঝখানে সংকীর্ণ নিচু এলাকাকে এখানে পৌঁছেছ যে এলাকাটির নাম হচ্ছে আর এই জায়গাটা পবিত্র সুতরাং তুমি জুতো খুলেছ আল্লা হুকুম এই জন্য আর আমি তোমাকে মনোনীত করেছি জন্য মনোনীত করেছি নবী রসুল করবো সেই জন্য মনোনীত করেছি ওয়ান তোকা যেমন আমার কথা বলেছেন নবীম সাল্লা সাল্লাম এই মর্যাদা হাসিল আমি তোমাকে করেছি মানে বাছাই করেছি यूहा, जा वही करा रेडियो तेलावा इतम गल्प बंद कर হ্যাঁ মন লাগিয়ে শোনেন কানটাকে খাড়া করেন তারপর আর এসতেমা মানে হচ্ছে মনোযোগ সহকারে মন লাগিয়ে শোনা এবং শোনার পরে ভিতরে নামাবার চেষ্টা করা উপলব্ধি করার চেষ্টা করে মে রাখার চেষ্টা করা যা ওয়াহি করা হচ্ছে তা মনোযোগ সহকারে শোনো বলছেন কি আনা আমি ছাড়া আর কেউ সত্য মাহুদ নেই সুতরাং একমাত্র আমার এবাদত করো এবাদতের মধ্যে নামাজ সামিল কিন্তু নামাজ এবাদতের শুরু এর মাধ্যমে ঘোষণা করলেন যে আমি মুসলিম আমি আত্মসমর্পণকারী আমি মমিন বিশ্বাসী আমি কাফের মনাফেক মুসরেক নই এর প্রমাণ বাস্তব প্রমাণ এটাকে টিকিয়ে রাখা প্রথম হচ্ছে পাঁচক তো নামাজ প্রথম রোজা জাকাত দান খায়রাত করি মসজিদ মাদ্রাসা করি অনেক নেক কাজ করি কিন্তু নামাজটাই শুধু পারি না আজকালকার অনেক মুসলিম পয়সাওয়ালাদের অবস্থা নেতাদের অবস্থা এমনি দুনিয়াদারদের অবস্থা নামাজটাই পড়ি না বাকি মা বাবাকে প্রতি মাসে পয়সা পড়ায় কখনো নাজাত পাবেন না বিনা নামাজে কোনো ব্যক্তি নাজাত পাবে না ভালো করে শুনে রাখেন আল্লাহর কসম করে বলছে এটাই কোরআন হাদিসের কথা এটা আমার ইমান বিনা পাঁচ অক্ত নামাজে চার অক্ট তিন অক্ট দিয়ে নাই বিনা পাঁচ অক্ট নামাজে আর এবাদতের প্রথম শুরু হচ্ছে ও আকিম সলাত আল জিক্রি করো আমার স্মরণের উদ্দেশ্য আমার জিক্রের উদ্দেশ্য আমাকে স্মরণ করার উদ্দেশ্যে কি কর যে নবিক দ্বারা ওর সমর্থন পাওয়া যায় দ্বিতীয় তফসির হতে পারে আর একটা তফসির আর একটা সংঘর্ষিত না হইলে সবগুলি ঠিক রাখা যেতে পারে এটাও ঠিক ওইটা ওঠিক তাফসির ক্ষেত্রে করন হাদিস বিরোধী নাই মানে লেখে জিক্রি যখনই আমার স্মরণ হবে আমার স্মরণ তোমার আসবে তখনই নামাজ কায়েম করো তাহলে যখনই আল্লাহর কথা স্মরণ আসবে তখন নামাজ লেগে যাও এটা হচ্ছে আর একটা তাসির এই তাসির মানুষ যখন নামাজ ভুলে যায় ভুলে গেছে একদিন আর তারপরে আচ্ছা বাসা গিয়ে পড়েন বাসা গিয়ে পড়বেন কি গরমে গিয়েছেন ঠান্ডা হয়ে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছেন মনে হয়নি মাঘরে মনে হচ্ছে সাই মনে হচ্ছে আরে আজকে জোহরটা কোথায় পড়লাম কোন মসজিদে পড়লাম চিন্তা করতে করে দেখলাম না কোন মসজিদেই পড়িনি বাসায় পড়লাম সেই ক্ষেত্রে আমি তো আজকে জোহর পড়নি তখন আক্রিম স্থলাতলি দিকে নাস পড়া আর ঘুমের ক্ষেত্রে ভুলে যাওয়ার ক্ষেত্রে আর ঘুমের ক্ষেত্রে অনিচ্ছা কির ইচ্ছা করে না ইচ্ছা করে সকাল আটটায় ডিউটি সাড়ে আটটায় নয়টাই আর ইচ্ছা করে আপনি আটটার সঙ্গে কোন ব্যক্তি ইচ্ছে করে যদি অক্ত পার করে দেয় তাহলে সেই নামাজ আর কবুল হবে না কাজা করলো। সে কুফুরি করে তার তবা করা ছাড়ার কোনো রাস্তা নেই অনতপ্তবা করা ছাড়া কোনো রাস্তা আর কবুল হবে ইচ্ছে করে অর্ধেক রাত রাতে এগারটা ছা তার আগেও হয়ে যাবে অনেক সময় হম ফজ নামাজ সূর্য উঠিয়ে দিল ইচ্ছে করে যদি করে তাহলে সেই নামাজ কবুল হবে না কারণ আল্লাহাক সময়ের সময় কোন ব্যক্তি যদি নামাজের সময় অনিচ্ছাকৃত ঘুমিয়ে থেকে যায় নামা আও সালাত অথবা ভুলে যায় নামাজ ভুলে গেছে যখনই নামাজটা স্মরণ আসবে জারি নামাজ তো পড়িনি ঘুমিয়ে থেকে যাওয়া অবস্থায় চলে গেছে যখনই জাগলো সেটাই হচ্ছে তার টাইপ ফাইন জালেকা ওক্ত কত সুন্দর কথা কারণ আপনি উপায় আপনি আচ্ছা করে আসলে ছাড়েননি ঘুমই ভাঙেনি চেষ্টা করেছেন তারপরে বন্ধ করে না কখন অ্যালার্ম বন্ধ করেছে হয়তো এজন্য হাতের নাগালে রাখবেন না দূরে রাখবেন ঘড়ি অথবা মোবাইল একটু দূরে রাখবেন উঠিয়ে দাঁড়িয়ে বন্ধ করতাম আবার ফিরে এসে একটু লম্বা হয়ে না কখনো করবেন না এরকম এইরকম যারা করে তাদেরই জামাত ছোট ইন্ আলিক এটাই হচ্ছে অনিচ্ছাকৃত ঘুমিয়ে থেকে গেছিলেন অনিচ্ছাকৃত ভুলে গেছিলেন যখনই স্মরণ হয়েছে সেটাই হচ্ছে তার কোনো এইরকম যদি অবস্থা হয় তাহলে কারণ আপনার সাদ্যের বাইরে সেটা ছিল আল্লাহর্বুল আলমিন এর সাদ করছেন নিশ্চয় কিয়ামত আসবেই আসবে কিয়ামত অনিবার্য আমি গোপন আসবেন হ্যাঁ আর সেই হবে কিন্তু এ কথা বলেননি যে এত সালে কেমত হবে অমুক দিনে অমগ বছরে কেমত হবে আর পৃথিবীর বয়স বছর আছে না আল্লাহ ফিহা আমি এটাকে গোপন রাখতে চেয়েছি মানুষের মতটা ওই রকমই কারণ প্রত্যেক মানুষের মৃত্যুটা কেমত কিন্তু ওর জন্য এখন আল্লাহর সামনে দাঁড়াবার প্রস্তুতি শেষ এখন দাঁড়াব আর এখন কর্ম নেই মত চলে এসছে যেদিন আর কোনো দাঁড়াবাস বলছেন যে মারা গেছে আর ওকে গালমন্দ করিও না ওর সম্পর্কে আরো খারাপ সমালোচনা করিও না যা করেছে পেয়ে গেছে আফদামাকাদ্দ ওখান পর্যন্ত পৌঁছে গেছে যা পৌঁছিয়েছিল আল্লাহর কাছে যে সব পাপ পৌঁছিয়েছিল ওই পাপের কাছে পৌঁছে গেছে পাপের পরিণাম পেয়ে গেছে শুরু হয়ে গেছে মতের সাথে সাথে মৃত দেহ পড়ে আছে শুরু হয়ে গেছে আপনি ভাবিয়েন না যে কবরে যতক্ষণ না দেবো ততক্ষণ খুব আরামে আছে না তাড়াতাড়ি ফেলে আসেন না হলে ওর আজাব চলছে অসতলোক আর শতলোক কষ্ট করে দেবেন শতলোক কে তাড়াতাড়ি পৌঁছান জাল্লার নিয়ম পাপ এই দুনিয়ায় মাটির ওপর যেখানে পৌঁছাতে বলা হয়েছে তাড়াতাড়ি করে পৌঁছে এই জন্য এনতে পরে তাড়াতাড়ি দফন করেই সন্নত আর এক দেশ থেকে আরেক দেশে শুধু সেই জন্য নিয়ে যাওয়া যেমন অনেকে এখান থেকে নিয়ে যাচ্ছে এটা কাজ। আল্লাহা গোপনে রেখেছেন বেমাত ব্যক্তিকে প্রতিদান দেওয়া সম্ভব হয় তাদের কিত কর্মের যা করেছিল আমানে করেছিল কোশিশ করা চেষ্টা করা মেহনত করা এই অর্থে শব্দিক অর্থ এটা मत जद कारो जान देत असुविधा ना एनो तो ष बच्चर आसुविधा ना समय तो आंतर एक दिन कर ले चले है लास्ट लुकी रेखी गोपन रेखी क्या उद्दान ना कान सूरा क्या दिवस तुमा के बाधा ना दे सब लोकाम कराकाले विश्वास करना चलते दिखाई का प्रचार करते सन्नाथ दीते फल कमर दावत दीते तुम्हें बाधा प्राप्त हल्ले देवे ना एक रास्ता बंद है ठीक है बंदे बंध और एक जैसे शुरू कर शुरू कराप्ले तुम्हे बाधा जान ना दे हवााहू जा रहा क्यामत इमार राखेजरण कर फरार दा सूतरा तुम्हें क्या आहवान नो क्या भय करते मानुष के नोल इना ध्वस है तुम्हें ध्वस है ध्वस है मुसा अल्लाम कथा कथा हईल कि मुसा अली हाथ लाठी आ আল্লাহ পাক রব্লা কথা বলছেন হঠাৎ করে যদি আল্লাহ কথা বলেন একজন মানুষ আছে না হ্যাঁ একটু মানে খোলা মেলা কথা বলা ছোট বাচ্চা বাপ ডেকেছে কেউ ডেকেছে দেখেন থর করে কাছে কথা বলে না ওর সাথে একটু আদর করেন একটু কথা বলেন হ্যাঁ একটা লোক বাসে বসে আছে বসে আছে বসে আছে কথা শুরু ও কথা বলে আপনি কথা বলেন না দু চার ঘন্টা পার হয়ে চলে গেলেন হয়তো সফর করে কথা কেউ কারোর কথা বললেন না হয় না হয় না আর একটা সৃষ্টি আছে আটাকে ভাঙতে হবে আটা ভাঙতে হবে ওই আটা ভাঙার জন্য দুইজনের একজন সালাম আলাইকুম বিবাহসাদী হয়েছে চলবে এটা দামি কথা না তাহলে কি কথা দিয়ে শুরু করলে সালাম আলাইকুম কেমন আছেন ভালো আছে হঠাৎ করে জিজ্ঞাসা ভাই আপনি কি করেন আমাদের সমাজে কিছু মূর্খ লোকেরা আছে চাকরি করেন ভাই কত টাকা বেতন আপনার প্রথমে দেখা যাচ্ছে বিদেশে থাকেন কত টাকা বেতন আপনার লাভে একটা মূর্খ সমাজ কিছু বুঝেনা না এটা তোর কেন কথা বলা সালাম আলাইকুম কেমন আছেন ভালো আছেন ছেলেমেয়ে ভালো আছে এই রাস্তা কুলছে এখন কিছুক্ষণ পরে যদি জিজ্ঞেস করেন একবার। তখন একবারে আপনি গেছে যদি বলেন যে কেমন কি ওখানে আপনার ইনকাম হয়ছন্দ করবে কি না এমন সময় বলছেন যে অপছন্দ আর করবে না যদিও কারো ব্যক্তিগত এরকম জিনিসগুলো জিজ্ঞাসা করা ভালো নাই জিজ্ঞেস করতে হয় না কাউকে এটা অভদ্রদের কাজ আপনার বেতন কত আপনার ইনকাম কত এ ধরনের কথা জিজ্ঞেস করতে হয় না जी हाँ छोट बा আমার লাঠি হয়েছে না হয়নি উত্তর ফুল উত্তর হয়ে গেছে কিন্তু না পাক রব আলিনের সাথে অন্তরে যে এত মহব্বত আর এত কথা বলার কামনা যে এই সুযোগ পেয়েছি কি জানি হয়তো এটা এটি কথা বন্ধ হয়ে যায় না কথা বলতে সুযোগ যখন পেয়েছি যা বলার বলিনি দিল খুলে তাই না এই বলতে শুরু করলেন মহব্বতের পরিচয় অনেক সময় মহব্বত করলে ভালোবাসে কিন্তু কথা বলতে ভয় লাগে ছেলে বাপকে ভালোবাসে কিন্তু কথা বলতে ভয় লাগে আব্বা নিজেই যখন কথা বলা শুরু করেছে এই সুযোগ পেয়েছি এই সুযোগে একটা কথা জিজ্ঞেস করেছিল আরেকটা কথা বলার পরে আব্বা বাজার লাগবে কিছু जवाबी अत आल भर दीबी दीर्घ कौन दाड़ी जो कैम भर दी लाठीते भर दीदी प्रयोजन छागल छागलना झाड़ा मारल ग पताए पता झरी पड़ लग पता শুধু তাই নয় এতে আমার এছাড়াও কি কাজ রয়েছে তাহলে করে দিয়ে এই লাঠিটি এই হইতো এই হইতো এই হয়তো এই হতো এই হয়তো সব মিথ্যা কথা এইগুলো করতে হবে কোন হাদিসে নেই আল্লাহ বললেন যে দেখো আর একটা কাজ করে তোমার মজিজাবানি দিচ্ছে তোমার হাতের এই লাঠি হঠাৎ করি সেই লাঠিটি একটি সাফ হয়ে ছোটাছুটি করতে শুরু করলো হাইয়াতুন মানে সাফ আর মানে ছোটাছুটি করা শুরু করলো দৌড় দিতে শুরু করলো সাঁপ যেমন করে একই সাফ হয়ে গেছে আল্লাহ এখানে কালা খুজহা। এখন ধরে ফেলো সাপের গায়ে হাত দিতে আল্লাহ বলছেন ধরে ফেলো খুজহা। হা যখন ধরবেন তখন তো সাঁপ বলি ধরতেন তাই না সাঁপ ধরা সাহস সাঁপকে ধরতে পারবেন জি কালা খুজহা ধরে ফেলো ওকে আর ভয় করিও না শীঘ্রই আমি এই লাঠিটিকে তার আপন রূপে আমি চরিত্র ভিতরের গুণগুলি আর সুরাত মানে হচ্ছে বাইরের গুণগুলি শরীরের যে অবয়ব দৈহিক গঠন সিরাত বলে এখানে সুরতকে উদ্দেশ্য করা হয়েছে এই লাঠিকে তার আপন রূপে ফিরিয়ে দেব शत्रुरा मानते बाध है मानुष साधारण मानूस ना आल्ला प्रदत्त शक्ति आल्ला নবীদের সামান্যতম কোন ক্ষমতা থাকে না কখনো কখনো নবীরা জানতে পারেন যে আল্লাহ এটা আমার হাতে করতে যাচ্ছেন আর কখনো ওটা ঘটার পূর্বে এক মিনিট আগেও কিছুই তিনি জানতেন না যেমন এই ঘটনা প্রমাণ করে যে মুসা আলি সাল্লামকে আল্লাহ ফেলতে বললেন ফেলে দিলেন আল্লাহ হয়েছে বেদাতিরা মজেজা থেকে শুরু করে কারামতে নিয়ে এসেছে আসল তো উদ্দেশ্য হচ্ছে অলিদের হ্যাঁ পীর ভণ্ডদের কেরামত প্রমাণ করা আর কেরামতির ফ্যাক্টরি তাদের ঘরে ঘরে ছড়াছড়ি কেরামত একবার পীরের হাতে संगी गण सब चेत बड़ अलिम्बिया रसुलगन पर कराम रसुल गोज खबर रखें ना हईल आल्लाकेदृत हाँ कुद्रत हाँ আরামতির ওই জন্য কেউ বলেছে বিদ্যার্থীদের সম্পর্কে এই তোমাদের পঞ্চাশ একশো বছর মধ্যে যতগুলি বুজরুগানি দিন তাদের এত কেরামতে ছড়াছড়ি তো বর্তমানে তো ওদের কিছু প্রজন্ম বাকি আছে তো বর্তমান দেখাও যে বর্তমান অমুখ हजारे जत गारत उपमहदेशमुक हुजूरी তাদের ক্ষমতা বিধাতিরা বিধাতি আর কোরআন অনুসারীদের মাঝে পার্থক্য যে তাদের কাছে মজেজা কেরামত নিজের হাতে থাকে তাদের অলিয়া উলিয়া যখন ইচ্ছা প্রকাশ করতে পারে আহলে সোনা বলছেন না আল্লাপাকের হাতে আল্লাপক ইচ্ছা করলে নবীর হাতে প্রকাশ করে সেটার নাম মজেজা আর যদি নবী ছাড়া অন্য কারো কোনো সৎ লোকের হাতে প্রকাশ পায় সেটার নাম হচ্ছে সেটার নাম হচ্ছে কারামত আর অসৎ লোকদের মাধ্যমে যারা সির করে যারা বিদাত করে যারা বেনামাজি যারা না পাখি থাকে যাদের বিভিন্ন পাপে জড়িত মহিলাদের সাথে অবাধ মেলামেশা করে মহিলা মরিত মরিত তৈরি করে তাদের নির্জনতা অবলম্বন করে বলছে কেরামতি তো কি বলবেন এগুলিকে বলা হয়েছে আর না হলে আল্লাহ পাকের পক্ষ থেকে স্থিত বলছেন আল্লাহর পক্ষ থেকে এদেরকে ঢিল দেওয়া হয়েছে এই বড় মাছ জাহান নামের এই জাহান নামে যেহেতু একে নিক্ষেপ করতে হবে সুতরাং এই বড় মাছকে বংশিতা ধরলে হ্যাঁ ওকে খেলাইতে হয় কিছুক্ষণ খেলি নিঃস্তেজ করতে হয় ছাড়া আছে তো এদেরকে আল্লাপ ঢিল দিয়েছে অবসর দিয়েছে খুব সিরকুফরি করো আর সিরকুফর আল্লাহর আলমিন হে মুসা তুমি তোমার হাত তোমার বগলে নিয়ে আসো বগলের সাথে মিলাও দম্মাইজম থেকে ওজম মানে দম্মাইজম মানে মিলানা মিলানো তোমার হাতকে নিয়ে আসো এলা জানা তোমার বগলি বগলের ভিতরে আসো এইভাবে উজ্জ্বল ব্যয়দা উজ্জ্বল হয়ে শুভ্র হয়ে মিন মিনে সুহিন কিন্তু দোষ মুক্ত কোন রোগের কারণে নাই সাদা অনেক সময় হয় যেমন শ্বেত রোগ শরীর সাদা হয়ে যায় সেটা রোগ আর তোমার হাত যে বেরিয়ে আসবে নাই কোন রোগরা নিদর্শনাল খুবরা জাতি করে আমি তোমাকে আমার বড় বড় নিদর্শন সমহের কিছু দেখাই আমার নিদর্শন কে বলছেন আল্লাহ বলছেন এগুলি আমার নিদর্শন তোমাকে দেখায় এগুলি তোমার নিদর্শন নয় তোমাকে আমি দিয়েছি এখন হুকুম যা ফেরাউনের কাছে যাও অথচ ফেরাও হত্যা করার জন্য খোঁজ করো খোঁজ করো কোথায় কোথায় সেই সে খুঁড়ি কোথায় চলেছে দশ বছর কাটিয়ে যাচ্ছেন ওই ফেরাউনের কাছে যেতে হবে কি বুঝছেন বাহ্যিক সরাসরি গেলে গলাটা কেটে নেবে তাই না কিন্তু আল্লাহ যদি রক্ষা হেফাজত করেন তাহলে কেউ কিছু করতে পারবে না আল্লাহর হুকুম স্পেশাল আপনাকে বলা হচ্ছে না যে আপনি এইভাবে আপনি নিজেকে এরকম ঝুঁকিতে ফেলেন কিন্তু আল্লাহ যদি হুকুম হয়ে থাকে যে এই কাজ করো আপনি আপনার মেহনত করার পরে বাকি পরিমরা আল্লাহর জন্য ছেড়ে দেন আল্লাহর হুকুম হয়েছে আল্লাহ যখন হুকুম হয়েছে এ আর চিন্তা করার সময় নাই যে হাই আল্লাহ ওই জালেমের কাছে কি করে যাবো যে জালেম তা আমাকে তলাশ করছে ছোটকালে তাকে নিয়েছেন কারণ ফেরাও কে সন্দেহ হয়ে গেছিল দাঁড়িয়ে ধরে গলায় কি বলছে গালে মেরেছে সেটাও হইতে পারে তাফসির কারণ কথা এরকম হইতে পারে আর দাঁড়িয়ে ধরা তো তার সন্দেহ হইতে হতে পারে কারণ তার তো ভিতরে একটা আশঙ্কা লেগে আছে যে একটা যুবক হবে বা একটা ছেলে যাচ্ছে যে ছেলের মাধ্যমে আমার পতন ঘটবে এটা তাকে বলে এই বিশ্বাসী তার ছিল তো সে শঙ্কিত তখন তাকে পরীক্ষা করল তো সে বলছেন তার হাতে এক হাতে খেজুর আর খেজুর অথবা মনিমুক্তা। মুক্তা যা দেখতে সুন্দর লাগে এরকম কিছু আর হাতে আগুন নিয়ে মূষার সামনে ধরল ফেরাও তো মানুষ ছোট বাচ্চা হলে হাত দিতে আল্লাহ তার হাতটাকে আগুনের দিকে উঠিয়ে নিয়ে মুখে দিয়ে দিল তাতে জিভা একটু পুড়ে যাওয়ায় এই বাল্য জীবন থেকে কথাই জড়তা চলে এসছিল তোতলা তিনি হয়ে গেছিলেন কথা স্পষ্ট হইত না কথায় জড়তা ছিল এই জড়তা নিয়ে এক আমাকে আল্লাহ করে দাও খুলে দাও আমরি আমার কাজকে তুমি সহজ করে দাও ওয়াহেল সানি আর আমার জিভার জড়তা তুমি দূর করে দাও ওয়াহেল হাল্লাহুল্লা মানে খুলে দাও तो आमार खुले दाओ दूर कर दौदा गिरा ग्रंथी गिर तो भलोक स्पष्ट हो जा रकम गिर जवान तो ये बलादाइज जवान जिहार जड़ता दूर कर दाओ कहु कहली जाते लोक कथा बुझे पर আর একটি দোয়া করলেন এই দোয়ার সাথে সাথে জবান্ত হইলো যেমন সে হচ্ছে হারুন আখি যে আমার ভাই হারুন আলি ইসালাম বয়সে তফসিল বলছেন বড় ছিলেন মুসা আল ইসালামের উসদুদ্ যার দ্বারা আমার কমরকে মজবুত করে দেন আর আমার এই করে আল্লাহ তাকে নবুয়াতে শরিক করে দেন মানে তাকেও নবী বানিয়ে দেন তাই নোস কাকাসিরা যাতে করে বেশি বেশি তোমার আমরা তসবি করতে পারি কাকাসিরা তোমার বেশি বেশি স্মরণ করি আল্লাহ পাকের। স্মরণ হচ্ছে সকাল বিকালের জিকিরাজিরাজ তখনকার জিকির তখনকার দোয়া আর যখন বাড়ি থেকে বেরোচ্ছেন বাড়িতে ঢুকছেন এই যে রয়েছে বাথরুমে ঢুকছেন বাথরুম থেকে বেরোচ্ছেন এই সমস্ত জিকির আজগার যে বললাম সংক্ষেপে এগুলি যদি কেউ করে তাহলে সেই ব্যক্তি যেন আল্লাহ পাখের অধিক জিকিরকারী আর তার আগে হচ্ছে অর্থ হচ্ছে যে কিছু জিকির আজকার আজগার আছে যেটা দাঁড়িয়ে করতে হয় চলতে চলতে হ্যাঁ কিছু বসে করতে হয় বসে করছেন হ্যাঁ অনেক সময় বসেই করছেন আর কিছু জিকির আসতে যেমন নামাজের পরে বসে বসে করছেন মানে জিকির নাচের জিকির নাচের জিকির নেচে নেচে জিকির সালাম সাহাওয়ার করেছেন নবী করেছেন অনাজগোরা কাকা তাহলে বেশি বেশি জিকি রাজগার কারি আপনি এই ভাবে আর জিকি রাজগার বেশি বেশি করা মানে এই না যে এত লাগবার লাগবানু পড়লাম ইলাম হু হু হু করলাম করলাম এগুলি না এগুলি সব বাতিল এগুলি সব বাতিল মনে রাখবেন যে এগুলির সামান্যতম কোন প্রমাণ নবীলাম তার ফোলাফেরা সবাই গ্রাম থেকে নেই সুতরাং এগুলিতে কোনো সব নেই বরং জাহান নামে যেতে হবে যেখানে আল্লাহ পাক নসুল করছেন তোমাকে দিয়ে দেওয়া হইলো তোমার সবগুলি উদিতা সুলাকা তোমার সবগুলি যাচ্ছা সবগুলি তলব দিয়ে দেওয়া হইলো যা তুমি চাইলে দিয়ে দেওয়া হইলো হে বর্ণনা করছেন যে কিভাবে তিনি মানুষ হলেন তো যাই হোক আল্লাহাক রব্বুল আলম এখানে ঘোষণা করলেন যে সুলাকা তুমি যা চাইলে তোমাকে দিয়ে দেওয়া হলো তার মানেই মৌসা আলি সালামের জবান যে অস্পষ্টতা বা জড়তা ছিল। সেটা দূর হয়ে গেছিল এবং মুসা আলহিসের দোয়া যেমন নবী হারুন নবী হয়েছেন আর যারা বলেছে যে আর মুসা আলি ইসাল্লাম তারপরেও একটু জড়তা থেকে গেছিল কথাটা বলে কারণ আল্লাহা বলছেন তোমাকে দিয়ে দেওয়া হইলো দোয়া কবুল হয়েছে আর জড়তা থেকে যাবে এটা কথা ঠিক নাই কেউ যদি বলে থাকে আল্লাহ পাক যেন আমাদের খেদমত কবুল করেন আমাদের কোরআনে উহাদিস মোতাবিক চলার তৌফিক দান করেন কোরআন তৌফিক দান করেন আল্লাহ পাকর্বুল আলী কামলের তৌফিক দান করেন আল্লাহর হৃদয়তের পথে যেন রাখেন